উপস্থিত আল্লাহ রা আলমিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয়নী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলীহাসাল্লামের প্রতি অনেক অনেক গরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ আলীহ আল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শিরোনাম হচ্ছে কবরে জীবিত কি একটি ইম্পর্ট্যান্ট বিষয় যে বিষয়টার পুরা সম্পর্ক আছে সুফিবাদের সাথে পীরতন্ত্রের সাথে পীর এবং মাজারের সাথে তাদের এই সমস্যাটাই বা এই বিশ্বাসটাই তাদেরকে কবর ভক্ত মাজার ভক্ত বানিয়েছে কারণ পীর জগৎ বিশ্বাস করে যে তাদের অলিগণ কবরে কি আছেন জীবিত আছেন তাদের ভাষায় এরা পৃথিবী থেকে পর্দা করে গেছেন বাংলা কথা নয় পর্দা করা এটা উর্দু পরিভাষী করতে আসে সেখান থেকে এই শব্দ ব্যবহার করা হয় যে দুনিয়া থেকে ওরা আর হয়ে গেছে কিন্তু আসলে ওরা কি আছে কবরে জীবিত আছে কিভাবে জীবিত আছে তার বর্ণনা সামনে শোনাব ওদের বই পুস্তক থেকে তো আলোচনার বিষয়টি হল আজকে আমাদের এই যে বা জীবিত আছেন কি প্রথমত বিষয়টি ব্যাপক বিস্তারিত আলোচনা করতে গেলে সময় প্রচুর লাগবে অনেকগুলো বৈঠকের দরকার আছে তবে আমরা তিরিশ চল্লিশ মিনিটে এই তথ্যগুলির কোরআন এবং সুন্নত ভিত্তিক খন্ডন করার আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমত আমরা সমস্ত লোকেই জানি একটা বিশেষ রুল এবং রেগুলেশন যে পৃথিবীতে মানুষ যেই মানুষ তারই আছে মরণ আছে এটা আমরা একটা বাচ্চা যখন সে একটু বড় হতে লাগে আমরা মরবরণে স্বভাবগত বিশ্বাস মানুষের অন্তরে আছে এবং সবারই থাকে প্রত্যেক মানুষের আল্লাহ রাবুল্লা আলম সেই কথাই বলছেন কুল্লো নফস ইন্দা মত প্রত্যেক নাফসকে। প্রত্যেক আত্মার মালিককে মৃত্যুর মজা চাকতেই হবে মানে তার মরণ অবশ্যই আছে এটা তো আল্লাহ আলমিনের বাণী পৃথিবীর দার্শনিকরা যারা হয়তো কোরআন এবং হাদিস মানে অনুসরণ করে না কিন্তু দর্শন শাস্ত্রে যারা দার্শনিক যারা জাগতিক পড়াশুনা করেন জ্ঞান রাখেন তারাও একটা বিশেষ কায়দা এবং রুল বের করেছেন মূল বলেছেন এ বিষয়ে যেটা আরবি যেটা ইংরেজি পরিভাষায় বলা হয় মেন ইজ মর্টাল মানে মানুষ কি মরণশীল তো আল্লাহ আলমিনও বলছেন যে প্রত্যেক নফসের প্রত্যেক আত্মার মরণ আছে দুনিয়ার দার্শনিক গণ কথা বলছেন যে মানুষ মাত্রই মরণশীল প্রত্যেক মানুষের স্বভাবে এটা আছে জ্ঞানে এটা আছে যে আমি মানুষ আমাকে কখনো না কখনো মরতে হবে এখন এর বিপরীত স্থান নিয়েছে কিছু মানুষের বিশ্বাস আর এই কিছু মানুষের বিশ্বাস না বলে স্পষ্ট ভাষায় বলা যেতে পারে পীর এবং মাজারীরা যারা পীর এবং মাজারে বিশ্বাস যারা সুফিজমে বিশ্বাস যারা ওলি আউলিয়ার বড় বড় কথা বলেন তারা এ বিশ্বাস নিয়েছেন যে আমাদের ওলি আউলিয়ারা মারা প্রথম কথাই হলো যে তাদের এই অবস্থানটাই হচ্ছে একটা বিপরীত অবস্থান যেটা কোরআন সুন্নত দর্শন এবং মানুষের নেচারের একটা বিপরীত অবস্থান এটা প্রথম কথা এবার আমরা জানার চেষ্টা করব যে তাদের এই বিশ্বাস তারা মানুষকে মুখে মুখে বলেন সবসময় আপনারা সবাই শুনেছেন যারাই ওদের সঙ্গে উঠা করবেন তারাই ওদের কথা শুনেছেন এবং তারা কথা বিশ্বাসই করে কিন্তু তবুও তাদের একটা বিশেষ লেখক এবং বিশেষ বই থেকে একটা বিশেষতি শোনায় যে বইটির নাম হচ্ছে বাহারে সারিয়াত বাহারে সারিয়াত আহমদ রাদা ব্রেলিভি তিনি তার এই বই এবং মোতবাদের একটা খুব তাদের কাছে আউলিয়ায়াম আপনি কবর মে হাত আবাদী কে সাথ জিন্দা হল ও ইদ্রাক ও সমসর পহলে কি বনিসব বহুত জাদা কবি হতা অর্থ হলো এই যে আউলিয়ায় কেরাম তাদের কবরে চিরন্তন জীবনের সাথে জীবিত আছেন শুধু জীবিতই না চিরন্তন জীবনের সাথে জীবিত আছেন এবং তাদের জ্ঞান আর তাদের অনুভূতি তাদের শ্রবণ এবং তাদের দর্শন শব্দগুলি মনে রাখেন কিভাবে যে তাদের অনুভূতি এবং তাদের জ্ঞান তাদের শ্রবণ এবং তাদের দর্শন ক্ষমতা পাহি কি বানিসবাগ বহু জাবি প্রথমের তুলনায় পূর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী পূর্বের তুলনায় মানে জীবনের যখন জীবনে দুনিয়াতে ছিল তাদের সেই সময়ের তুলনায় কবরে আরো কি আরো বেশি আছে তাহলে ক্লিয়ার হলেন আপনারা যে তাদের এই বিশ্বাস এবং শুধু এতটুকুই না যে তারা কবরে জীবিত আছে তাদের হলিগন। বরং দুনিয়ার জীবনের চাইতে আরো কি আরো পাওয়ার জীবনে আছে এখন আমরা জানার চেষ্টা করব। তারপর তারপরে কথা আরো বলে দি যদি কোন কথা কোনও দেয় না মারা গেছেন ওলি কবরে মরে গেছেন কবর দেওয়া হয়েছে মৃত্যুর কারণে তো বলবে যে এরা হচ্ছে অলিদের দুশ্মন আর আর যদি বলে নবীদের সম্পর্কে যে নবীরা মারা গেছেন তাহলে বলব গোস্তাখে রসুল মানে রসুলের গোস্তাক মানে রসুলের সাথে এটা এ কারণে আবেগে এরা জর্জরিত হয়ে এরকম দুনিয়ার সমস্ত মানুষকে গোস থাকার মনে করে কিন্তু আজ আলোচনায় আমি আপনাদের দেখাবো দেখাবার চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলমিন নবীদের মৃত্যুর সম্পর্কে কি বলেছেন প্রথমে আমরা নবীদের মৃত্যুর আলোচনা এই কারণেই শুনব যে যদি নবীদের ব্যাপারে মৃত্যু প্রমাণিত হয় বা মরণ কথার প্রমাণ পাওয়া যায় তাহলে অলিরা বড় না নবীরা বড় যদি নবীরা বড় হন তাহলে নবীদের ক্ষেত্রে যদি মরণ প্রযোজ্য হতে পারে তাহলে অলিদের ক্ষেত্রে বিনা বাহে সেটা প্রযোজ্য হতে পারে যে সমস্ত নবীদের ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ আলমিন স্বয়ং কোরআনে নাম ধরে তাদের মৃত্যুর কথা বলেছেন বা আলোচনা করেছেন আমি তাদের কয়েকটি শোনাই প্রথমত নবীদের মধ্যে একজন বিশিষ্ট নবীর নাম হচ্ছে সোলেমান আলহিস সোলেমান্লাম একজন এমন নবী যিনি আল্লাহ কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে একটা এমন এমন একটা রাজত্ব দেওয়া যেটা তারপরে আর কাউকে দেওয়া হবে না আল্লাহ অধীনে করে দিয়েছিলেন তিনি যদি বাতাসকে আদেশ করতেন এদিকে যাও তো এইদিকে। পৃথিবীর আর কোন শক্তি এটা তারপরে পাওয়া কেউ পায়নি তার আন্ডারে জিনদের করে দিয়েছিলেন জিন সম্প্রদায় এমন জিন সম্প্রদায়ের ক্ষমতা যে যখন তার কাছে খবর আসে যে এক নারী কোথায় যেন রাজত্ব করছে তো সালাম শেষ পর্যন্ত যখন সভায় বললেন যে আমাকে আমার কাছে তাকে উপস্থিত করা হোক তো কালা ইফরিত উম জিন জিনের মধ্যে একজন শক্তিশালী জিন যার নাম বলেছিল। ইফরিত আপনি শুধু একটা চোখের পলক মারান ইতিমধ্যে আমি তাকে হাজির করে দিচ্ছি এত বড় ক্ষমতাবান জিনদের জিনদেরকেও কার অধীনে করা হয়েছিল হয়েছিলামের অধীনে করা হয়েছিল তাই সলেমান্লাম এই আদেশ করেন মসজিদ নির্মাণ করার জন্য আর নিজের লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকেন আর আল্লাহ হাবুল আলমিন সেখানে তার সেই সময়ই তার মৃত্যুর সময় চলে আসে তার মরণ হয় আল্লাহ হাবুল আলমিন সেই ঘটনা কোরআনের সুরাজ সাবার চোদ্দ নম্বর আয়তে বলছেন তার মারা গেলেন বলছেন এই মরণের খবরটা জিনদেরকে জানতে পারলো না জিনেরা জিনেরা মনে করছে আমাদের ওরকমই দেখাশোনা করছে যেমন জীবিত অবস্থায় তিনি করতেন লাঠির উপর ভোর দিয়ে আছেন আল্লাহ বলছেন ঘটনাকে মাটির পোকা খবর দিতে পারে মাটির উড়ি পোকা সোলেমান আলহ সালের লাঠি খেতে খেতে লেগেছে খেতে খেতে যখন পাতলা হয়ে গেছে ক্ষীণ হয়ে গেছে তখন ভেঙ্গে পড়ে গেছে যখন লাঠি ভেঙে গেছে তখন সালেমান আলহ সালও পড়ে গেছেন যখন পড়ে গেছেন তো এই মাটির পোকাই যেন তাদের সংবাদ দিল যে সালেমান করলাম তার মরণ হল মরণের খবর মাটির পোকাই দিল তা আতা সেই মাটির পোকা লাঠিকে খাচ্ছিল ফালাম্মা খাররা যখন তিনি পড়ে গেলেন তাহাতির জন্য তখন জিনদের এই খবর হয়ে গেল যে সলেমান মারা গেছেন তারপরে তারা জানতে পারো আল্লাহ যদি তারা গায়ব জানতো মানে জিনেরা যদি কিছু মানুষের ধারণা ছিল যে জিনেরা গায়ব জানে আল্লাহ বলছেন যদি গায়ব জানত জিনেরা তাহলে এই সমস্যা সমস্যাওয়ালা আজাবে এতদিন ধরে তারা লিপ্ত থাকত না এখানে এটা বুঝা গেল যে জিনেরা গায়ব জানে না এখানে এটাও বোঝা গেল যে সালেমান আলহ সালামের মরণ হয়েছে না হয়নি মরণ হয়েছে বলেই জিনেরা থেকে ছেড়ে পালিয়েছে তার মরণ হয়েছে বলে সালামের কথা আল্লাহ আলমিন স্পষ্ট মত শব্দ আল্লাহ হাবুল্লা আলমিন ব্যবহার করছেন যেটা সুরাজ সাবার চোদ্দ নম্বর আয়াত এবার সালেমান আলহ সালামের এই মৃত্যুর পর আমরা মুসা আলহ সালামের ঘটনা শুনব মুসা আলহ সালামের মৃত্যুর ঘটনাটি বোখারি শরীফের কেতাব আম্বিয়া অধ্যায়ের অনুচ্ছেদ নম্বর ৩১ হাদিস নম্বর তিন হাজার চারশো সাত সেখানে মুসা আলামের মৃত্যুর ঘটনা বর্ণনা হচ্ছে যারা কেতাব এবং সুনতকে মানতে চায় তাদের এই সমস্ত আকিদা চেঞ্জ হওয়া জরুরি আর যদি বলে যে না আমরা দলেরই অনুকরণ করব তাহলে তাদের ব্যাপার আলাদা তাদের দলের অনুকরণ করুক কেতাব ও সুনত তাদের দরকার নেই যাই হোক এখানে সাল্লামের মৃত্যুর ঘটনাটিও খুব একটি রহস্যকর এবং ভালো ঘটনা আল্লাহ যখন জীবন কবজ করার জন্য পাঠিয়েছেন থাপর মেরে একজন নবী ফেরেস্তাকে মারতে পারেন কি পারেন না কেন মারলেন না মারলেন এটারও বিরাট একটা ব্যাখ্যা আছে আমি সেই ব্যাখ্যা যাচ্ছি না আমাকে আলোচনায় আলোচনার আসল আলোচনায় থাকতে হবে যাই হোক এরপর মুসা সালাম ফিরে চলে গেলাম যাও। গিয়ে তুমি বলে দাও যে সে যেন তার হাতটা একটা বলদ আসবে এই লোমের এক এক লোমের বদলে এক এক বছর এতদিন পর্যন্ত তার জীবন বাড়িয়ে দেওয়া হবে খবর দেওয়া হলো আমার প্রভু তারপরে কি হবে কালা সুম্বাল মত তারপরে মরণ হবে বলছে তারপরে যদি মরণ হতেই হয় তাহলে এখনই মরণ হোক তাহলে কি দেওয়া হোক মরণ দেওয়া হোক ফাল আনা, তাহলে আমাকে এখানেই মরণ দেওয়া হোক হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল করছিলেন তখন বলছিলেন মৃত্যুর দোয়া করেন হে আল্লাহ আমাকে আরকি ভূমির নিকটে করে দিও তো আল্লাহ রসুল বলছিলেন যদি আমি সেখানে থাকতাম তাহলে সেই ইস্তুপটা দেখিয়ে দিতাম যেখানে মুসা আল্লা সাল্লামের কবর দেওয়া হয়েছে তাহলে মুসা আলি সালামেরও কি হয়েছে ভাই মরণ হয়েছে মৃত্যু হয়েছে আমাকে তাহলে এখনই মরণ দেওয়া হোক কালা সুম্বাল মত তখন মরণ হবে তাহলে মরণ দেওয়া হোক এবার মুসা আলি সাল্লামের পর আরেক নবী যার নাম হচ্ছে ইয়াকুব আলহিসাল ইয়াকুব আলহিসামের কেসা কাহিনী তারাও খুব যথেষ্ট বলেন যার ছেলে ছিল ইউসুফ আলি ইসালাম এবং বিনিয়াম এবং বিরাট বড় ঘটনা আল্লাহ আলমে বর্ণনা করেছেন সেই ইয়াকুবামের যখন মরণ হচ্ছে তখন তিনি যা নসিহত করেছিলেন উপদেশ দিয়েছিলেন তার সন্তানদের সে সম্পর্কে আল্লাহ আল্লাহম সোহাদা ইয়াকুবু তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুব সালামের মরণ হাজির হয়েছিল মানে ইয়াকুব সালামের মরণ হতে চলেছিল সেই সময় কি তোমরা উপস্থিত ছিলে। তারা ইয়াকুব সালামের এই নসিহতকে মানেনি উপদেশকে গ্রহণ করেনি এবং মিথ্যা আরো আরোপ করে বলেছিল যে ইয়াকুব আল সালাম এই এই বলেছিলেন আল্লাহ বলছেন তোমরা কি উপস্থিত ছিলে ওই সময় যে সময় তার মরণ উপস্থিত হয়েছিল মত উপস্থিত হয়েছিল কেসার পর প্রবী মোহাম্মদ মুস্তফা সাল্লা আল্লামের সম্পর্কে শোনা দরকার আমরা সংক্ষিপ্ত আকারে চলছি আল্লাহ রসুল্লাহ করছে মরনের কথা বলছেন তারপর বলছেন অতপর তোমরা কিয়ামতের দিনে তোমাদের প্রভুর সামনে মত বিরোধ করবে তোমার কারণে আমি মুসলমান হয়নি তোমার কারণেই আমি ঠিক করেছিলাম তোমার কারণেই হয়েছিল এরকম মতভেদ করবে তাহলে আল্লাহ আলমিনের ভাষায় প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম এ কথা ঘোষণা দেওয়া হয়েছে এবং যেদিন প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম মারা যান সেদিন আবু বক্কর যখন তর্ক বাধে তখন আবু বক্কর আল্লাহ আনহ এই আয়াতটি পাঠ করে মানুষকে শুনান যে আল্লাহ রসুল সাল্লাম মারা গেছেন বন্ধুগণ এরকম ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ যখন ওহুদের যুদ্ধে তখন সাহাবাদের মনোবল দুর্বল হয়ে পড়ল কিছু মানুষের মধ্যে একটা সংশয় ঢুকল যে নবী যদি মারা যায় তাহলে আমাদের অবস্থা কি হবে আমরা আর কেমন করে কি করব এরকম যখন শয়তান চক্রান্ত চালায় রসুল মোহাম্মদ একজন রসুল ব্যতীত কিছুই নয় তার পূর্বে যত রসুল এসেছে সবাই চলে গেছে মানে সবাই মারা গেছে তার সমস্ত রসুল পূর্বে মারা আকাবিকুম, তাহলে কি তোমরা পূর্বের ধর্মে চলে যাবে এটা কি ইসলাম বলে সাহাবাহরামদের মধ্যে মনোবল ফিরে পায় এবং তারা আবারো জেহাদ এবং যুদ্ধ ভালো করে করেন মনে রাখবেন ত্রিনবী মহাম্মদ মুস্তফা সাল্লাহ মারা গেছেন যখন তার বয়স হয়েছিল ত্রিশ বছর মারা গেছেন বলে তাকে দফন গফন করে কব রাখা হয়েছে বকর এবং উমর আর অন্যান্য সাহাবিদের মধ্যে যেটা মতবিরোধ দেখা যায় কেউ কিছু মানুষ বলে যে না মোহাম্মদ সাল্লাহ আল্লাহর কাছে সাক্ষাৎ করতে গেছেন রুটা এখানে নাই চলে গেছে আল্লাহ তালার কাছে ফিরে এসে আবার মোহাম্মদ সাল্লাহাম জীবিত হয়ে যাবেন কারণ সেটাই ছিল হরত আয়সার ঘর তাকে অনুমতি দরকার ছিল না তিনি আল্লাহ রসুলের শ্বশুর ছিলেন এবং তার এটা মেয়ে জামায়ের বাড়ি ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ঘরে ঢুকলেন দেখলেন যে আল্লাহ রসুলকে সাদা কাপড় দিয়ে ঢাকিয়ে দেওয়া হয়েছে ঢেকে রাখা হয়েছে চাদরটা তুলে কোপালে একটা চুমু দিলেন দেওয়ার পর বললেন যে এরপরে আপনার দ্বিতীয় মৃত্যু আর হবে না আপনার উপর যে মৃত্যু ছিল সেই মৃত্যু হয়েই গেছে দ্বিতীয় মৃত্যু হবে না বলে মানে মানুষেরা যে ধারণা করছিল যে আবার ফিরে আসবে তার রূপ আকাশ থেকে এসে জীবিত হবেন তারপরে আবার মরণ হবে এরকম ঘটনা নেই আপনি আসলেই মারা গেছেন আল্লাহ আনো সেই সময় একটি কথা বলেন من کانا مینکم یعبد محمد فا این محمد قد مات جه محمد رو پوچه کره او پاسو نا کرته شجنه جنه داخل جب فا این محمد قد مات او با شه محمد ماراگه چه ساله حضرت عبو بکرر عاقیده کی سشت نوبر پار سشت امت شبه پتم خلیفه اللہ رسول صلی اللہ अब्बार धारणा कीसूल सल्लम जीवित आरोप अल्लाह रसुल्लम आया अल्लाहर घरे मृत्यु हैशा गर्व करतारे हाथे माथा रेखे अल्लाह रसुल्ला বিশ্বাস কি আমাদের রসুল মারা গেছেন মৃত্যুবরণ করেছেন বন্ধুগণ যদি আল্লাহ নবীদের মরণের কথা বলতে পারেন रीफर आयात से कुरान सुनते विपरीत अवस्थान ये सत्यकता समस्त नबीगण मारा ग আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম মারা গেছেন শেষ একটি আয়াত শুনেন আল্লাহ চিরঞ্জীবের ব্যবস্থা করিনি তোমার পূর্বে কোন মানুষ সব সময়ের জন্য জীবিত আছে বা থাকবে এরকম কোন মানুষ আমি পৃথিবীতে তৈরি করিনি মানে সবাই তারা কি সর্বক্ষণের জন্য আল্লাহ গেছেন। আর এই আয়াত যেটি সুরাহ আনকাবুতের সাতান্ন নম্বর আয়াত আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন কুল্ল নফসিনা একাতুল মহম্মদ প্রত্যেক নবস প্রত্যেক আত্মাকে মৃত্যুর মজা। চাকতেই হবে তাহলে আলোচনার আল্লাহ তাদের বলবেন মারা গেছেন মারা গেছেন আর আমরা বলব না আমাদের অলিরা মারা যায়নি ওরা ওলিদেরকে বাঁচানোর জন্য একটা কথা আরো বলে যে নবী ও ওলিরা মারা যায় না নবীর নামটা দায়ে পড়ে নেই আসলে প্রয়োজন হলো যে অলিরা মারা গেছে কি যায়নি ওদেরকে প্রমাণ করতে হবে যে জীবিত আছে যদি কবরে এটা জীবিত প্রমাণ হয় তাহলে না তারা কোবরবাসীর যারা নজর নিয়াজ নিয়ে আসবে কথা শুনতে পাবে তাহলে না তাদের নজর নেওয়াজ বুঝতে পারবে তাহলে তাদের দোয়া শুনতে পাবে তাহলে আর যদি মারাই যায় যায়। তাহলে কি দেওয়ার ক্ষমতা আছে প্রমাণিত হবে এরা সব মারা গেছে যেদিনে ওদের অবস্থা ওরকম রকম যেরকম অন্য মানুষের সেদিন থেকে আর মুদ সেখানে যাবে না সেই কারণে তাদের বলা দরকার এবং বলার প্রয়োজন হচ্ছে যে ওলিরা মারা যায়নি এসব কিছু দলিল যদি আপনি পেশ করেও দেন তো বলবে কি হ্যাঁ খনিকের জন্য তো মারা গেছে কিন্তু কবরে আবার জীবিত হয়ে গেছে কোথা কি যে কিছু কিছুক্ষণের সময় মারা গেছেন ঠিক আছে আল্লাহ রাবুল মরণের মজা চাকরি হবে তাই গেছেন কিন্তু কবরে গিয়ে আবার কি হয়ে গেছেন জীবিত হয়ে গেছেন এবং ওই জীবনটা আরো শক্তিশালী যেমন একটু আগে উর্দু ভাষায় শুনলাম তাদের ইমাম এ কথা বলেছেন যে আরো বেশি কাউরি হ আরো বেশি শক্তিশালী জীবন আমি আপনাদের একটা কথা বলি যে কবরে যাওয়ার পর জীবিত হয়ে গেছেন তো দুনিয়ার সকল মানুষই তো কবরে জীবিত হন না তো তোমাদের অলিগুলো খালি হয় হাদিস স্পষ্ট এসেছে যে মানুষ মারা যাবে পৃথিবীতে কবরে রাখা হবে তারপর অবশ্যই তার রু এখানে তাহলে সাধারণ মানুষকেও জীবিত করা হয় তোমাদের অলিরা জীবিত হলো তো ওইটা বেশি লাভ হয়ে গেল ব্যাপারটা কি যদি বলে যে তারা কবরে জীবিত তাহলে এখন প্রশ্ন আসে যে তারা কবরে যে জীবিত আছেন এই জীবনটা যদি দুনিয়ার মতো জীবন হয় তাহলে দুনিয়ার মানুষের জীবনের জন্য প্রয়োজন আছে তাকে খাওয়া দাওয়া খেতে হবে না কোন দুনিয়ার মানুষ না খেয়ে বেঁচে থাকতে পারে দুনিয়ার মানুষের জন্য প্রয়োজন আছে আলো বাতাসের যদি বাতাস না থাকে অক্সিজেন না হয় তাহলে ভাজতে পারে দুনিয়ার মানুষের প্রয়োজন আছে এমন একটা ঘরের যেখান থেকে বাতাস অক্সিজেন বের হবে কবরে কি এরকম করা হয় তাহলে বলবে যে না দুনিয়ার জীবন ওটা না ওটা একটা আলাদা জীবন আমরা বলব যদি আলাদাই জীবন হয় তাহলে প্রত্যেক মানুষের বার্জাখী জীবন কবরের জীবনটা আলাদাই হয় দুনিয়ার মতো হতে হলে অবশ্যই তাকে এই জিনিসগুলার প্রয়োজন আছে খাওয়া দাওয়ার এমন ঘরের দরকার আছে নোড়াচড়া করার দরকার আছে কিন্তু এরকম কি হয় যদি না হয় তাহলে আবার ওটা কি ধরনের জীবন হলো আর দুনিয়ার চাইতে আবার শক্তিশালী কেমন করে হলো অনেকগুলা মাজার তো উড়িয়ে দিলো মানুষ বন্দিও উড়াচ্ছে আর কেউ আরো কিছু করছে তখন বেশি শক্তি আবার বের হচ্ছে না কেন তাই বলছিলাম যে এটার আসল রহস্য হচ্ছে যে পীর মুরিদি কবর মাজারের ব্যবসা বাকি রাখতে হবে আর রাখতে গেলে এটা প্রমাণ করতে হবে যে অলিরা কবরে জীবিত আস বন্ধুগণ আমরা বেশি কিছু না বলে কোরআন শরীফের সেই আয়াতগুলি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মৃত্যুর ঘটনা এবং বোখারি শরীফে যা বর্ণিত হয়েছে সেটার দ্বারা আমরা এটা ক্লিয়ার যে নবীগণ এবং তারা মারা গেছেন এ কথা বলতে কোন দোষ নেই না তো বেআ কিন্তু ভাই এসবের পরেও কিছু সংশয় তাদের আছে যেটাকে আরবি ভাষা বলা হয় শুভা তাদের এটা দলিল নয় কিন্তু কিছু সংশয় আছে যেটা তারা মানুষকে বলে থাকে যে এগুলা হচ্ছে প্রমাণ যে তারা জীবিত আছে আমরা যদি সেই সংশয়গুলি এবং এই সংশয়গুলির সাধারণ খণ্ডন না জানি তাহলে আপনার মনেও কিন্তু মাঝে মাঝে সন্দেহ ঢুকতে পারে যে মনে হয় ওলিরা প্রবরে জীবিত আছেন আমি এই সমস্ত সংশয়ের খুবই সামান্য এবং স্বাভাবিকভাবে কিছু খন্ডন আপনাদের করে দিতে চাই তাদের এক নম্বর সংশয় হল কোরআন শরীফের একটি আয়াত। তারা সবসময় এক পাঠ করে মানুষকে বলে যে হুশিয়ার খবরদার অবশ্যই আল্লাহ ভয় নেই এবং তাদের কোন চিন্তা নেই যারা ইমান এনেছে এবং তাকুয়া অবলম্বন করেছে বন্ধুগণ বলেন তো কোরআন শরীফের এই আয়াতটা থেকে প্রমাণিত হলো যে অলিরা কবরে জীবিত আছে এই আয়াতে মানে যে যারা আল্লাহর ওলি হবেন তাদের কোনো তাদের কোন চিন্তা নেই এবং তারা তারা যারা এনেছে তাকুয়া অবলম্বন করেছে কিন্তু এখানে কোথায় পাওয়া গেল যে অলিরা কবরে জীবিত আছেন তো কোরআনের আয়াত দিয়ে দিলেই বলে দিলেই কি এটা প্রমাণিত হয়ে যায় যে অলিরা কবরে জীবিত আছে না এটা উল্টা বুঝানো হয় বন্ধুগণ এটি হলো প্রথম সন্দেহ তারপরে তাদের দ্বিতীয় সংশয় বা দ্বিতীয় দলিল হচ্ছে একটি আরো শব্দ আরবি বাক্য তারা বলে যে ওরিরা কোবরে মারা যায়নি কারণ আল্লাহ হুশিয়ার ওরীরা মারা যায় না বাবা এটা কোন কোরআন শরীফের আয়াত শব্দগুলো এমন করে তৈরি করেছে মনে হচ্ছে এটা হচ্ছে কোরআন শরীফের মনে হচ্ছে একটা আয়াত কিন্তু এটা একটা মিথ্যা জিনিস আরবি ভাষায় একটা মিথ্যা বাক্য তৈরি করেছে করার পর জনসাধারণকে বললে জনসাধারণ তো বুঝে না হাদিস। না আল্লাহ রসুল্লামের হাদিস বরং ধোকাস্বরূপ তৈরি করা তাদের এটি আরবি শব্দ যেটা মানুষকে বলে দেয় মিথ্যা বলতে বুক কায় এরা প্রচল মিথ্যাবাদী মিথ্যা বলে এরকম কথা বলে মিথ্যা বলে যাই হোক এটা না তো কোরআন না হাদিস না সাহাবার কথা না আর কারো কিছু এটা তাদের নিজের তৈরি করা কথা যারা এইভাবে নিজের মুরীতকে এবং নিজের দলকে ধোকা দিয়ে থাকে বন্ধুগণ তৃতীয় সংশয় এবং তৃতীয় দলিল হচ্ছে তাদের এই তারা বলে যে শহীদগণ কবরে জীবিত শহীদরা কি কবরে জীবিত বলছেন যদি শহীদরা শহীদগন কবরে জীবিত থাকতে থাকেন তাহলে আমাদের ওলিরাও কবরে কি আছেন জীবিত আছেন আমি বলবো। যে শহীদগণ কবরে জীবিত আছেন বা তারা জীবিত আছেন এটা আল্লাহ যারা আল্লাহর রাস্তায় মারা যায় যারা শহীদ তাদেরকে মৃত্যু বলো না বরং তারা জীবিত পাখির ভিতরে রেখে দেওয়া হয়েছে আর এই সবুজ পাখিগুলো জান্না এখনো ঘুরাফিরা করছে তো শহীদদের ব্যাপারে এটা বলা হলো আর ওলিদের ব্যাপারে সেট কেন করা হবে যেটা যেখানে থাকবে সেটা সেখানে থাকবে ব্যাপারে কথিত অলিগণের ব্যাপারে এই মর্যাদা এদের মর্যাদা তাদের ভিতরে সেট করে দেওয়ার উদ্দেশ্য কি হয় মোট কথা হলো যেটা কেতাব এবং শূন্যতে এসেছে যেটা গায়েবী খবর সেটা আমরা নিজে কিছু বলতে পারি না যেটা কে শুনতে এসেছে সেটাই ব্যাপারে বলবো। কিন্তু সংশয় এবং চতুর্থ দলিল তাদের বলে ভাই আপনারা যখন কবরস্থানে যান তখন সালাম দেন না দেন না বলছে সালাম কাকে দিতে হয় জীবিত মানুষকে না মানুষকে তারা কি আছে আপনারা যদি সালাম দিই তাহলে আবার বৈশিষ্ট্য কি হলো কোবরে তো সবাই জীবিত হলো তাহলে কোবরস্থানে কি খালি ওলিরা জীবিত যদি এই দলিল হয় যে সালাম আমরা কবরস্থানে দিয়ে থাকি কোবরবাসীকে বুঝা গেল যে সালাম ওকে দিতে হয় যে জীবিত আছেন তাহলে ওলিরা জীবিত আছেন এটা কি প্রমাণিত হলো না কোবরবাসী সবাই জীবিত এটা প্রমাণিত হলো তার কোবরবাসী সবাই যদি জীবিত থাকেন তাহলে আবার কাছে যাচ্ছে কেন তার মানে কিছু সমস্যা আছে বন্ধুগণ ব্যাপারটা আসলে এরকম না কোবরবাসীকে যে আমরা সালাম দিই এটা আসলে দুনিয়া সালামের মতো সালাম না দুনিয়াতে আমরা যখন সালাম দিই তখন সালামের কি দিতে হয় উত্তর দিতে হয় মুসাফা করতে হয় কিন্তু আসলে কবরবাসীকে যে সালাম দেওয়া হয় এটা আসলে তাদের জন্য দোয়া স্বরূপ তাদের জন্য কি দোয়া স্বরূপ আসসালামে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আমরা তাদের জন্য আসলে করে থাকি দোয়া করে থাকি দুনিয়াতে যখন আমরা এ কে সালাম দিই সেটাও দোয়া কিন্তু এর উত্তর আছে আর কবরবাসীদের সালামের ব্যাপারে উত্তর তাদের কাছ থেকে আসবে তারপরে আপনি অপেক্ষা করবেন এরকম কোন ব্যাপার না এটা আসলে তাদের জন্য একটি আসল। আর সালাম কোবরবাসীরা সে সালাম শুনতে পায় এই বিষয়টার যাই হোক যে হাদিসে এসেছে মানুষ যখন কবর মা এর কে পর ফিরে আসে তখন মাইয়ের চকলের আওয়াজ শুনতে পায় বলছে বুঝা গেল তাহলে কোবরের লোকেরা কি আছে জীবিত আছে আবার সেই উত্তরেই আসবে তাহলে এখানে কি ওলিরা শুনতে পায় এটা বলা হলো না সবাই শুনতে পায় তাহলে বলেন কেন সবকে জীবিত বলা বলা হচ্ছে না শুধু কেন তাহলে এই ব্যাপারটি আসলে এরকম না এখানে হাদিসে যখন বলা হচ্ছে যারা চপ্পলের আওয়াজ শুনতে পায় বলেন তো সব কথা শুনতে পায় এটাকে বলা হচ্ছে তাহলে শুধু চপ্পলের আওয়াজ শুনতে পায় ব্যাপারটা কেন এরকম যদি তারা সরাসরি জীবিত থাকতেন তাহলে সবকিছু শুনতে পেত কিন্তু শুধু চপ্পলের মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়। আসলে উদ্দেশ্য আল্লাহ এই। যে যিনি মৃত কবরে রেখে আসা হলো তার আফসোস যেন হয় সে যেন এই দুনিয়ার মায়া মহব্বতে যা ছিল সেটা যেন বুঝতে পারে যে আজ আর এসব কিছুই কাজে আসবে না সবাই নিষ্ঠুরের মতো তাকে কবরে রেখে ফিরে চলে যাচ্ছে কেউ তার সাথে আজ থাকবে না এই আফসোস যেন তার অন্তরে হয় সে কারণে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে এই চপ্পলের আওয়াজ শুনান তার পায়ে হেঁটে আসা ফেরত আসা মানুষের আওয়াজ শুনান কিন্তু অন্য আওয়াজ শুনান না যদি তারা জীবিত থাকতেন তাহলে সব আওয়াজ শুনার ক্ষমতা থাকতো। বন্ধুগণ এদের ষষ্ঠ সংশয় এবং দরিদ্র হচ্ছে এই যে আমরা ত্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের উপর যখন সালাম পেশ করি দরুদ পাঠ করি তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন তার রু ফির দেন এবং তিনি সালামের কি দেন জবাব দেন আবার সেই কথা যদি দেন আল্লাহিরা জীবিত হয়ে গেল এটা কেমন করে প্রমাণিত নবী সাল সাল্লাম কোথায় আর তাদের এই কথিত ওলি কোথায় আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রবুল্লা আলমিন নবী সাল্লুসাল্লামের ব্যাপারে ক্লিয়ার বলছেন যখন তার উপর সালাম দেওয়া হয় না যতক্ষণে আমি তার সালামের জবাব না দিয়ে দিই তাহলে এখানেও স্পষ্ট আল্লাহ রসুলাম আসলে কবরে মৃত অতক্ষণে সালামের উত্তর দেন না যতক্ষণে তার দেওয়া হয়। जीवित आरोप बंधुगण संशय साधारण संशय মানুষকে বলা হয় এবং মানুষ মনে করে হ্যাঁ তারা কোথাও তাজা লাশ পাওয়া যায় মানে মানুষের মায়েতের শরীরটা সতেজ ভাবে রক্ষিত আছে এরকম পাওয়া যায় তখনই তারা চিৎকার দিয়ে বলে এই তো হচ্ছে এটা হচ্ছে অলি এই এক এর শরীর কি হয়নি বসে এবং এটা বলে যে এই জীবিত থাকে। সাধারণ মানুষ জানে না ভেবে না যে আমাদের যারা নিজের পীর সবাই কি আছে কবরে জীবিত আছে বন্ধুগণ কোথাও একটা তাজা সতেজ লাশ লাশ পাওয়া আর লাশটা জীবিত থাকা দুটার মধ্যে পার্থক্য আছে না নেই কোথাও লাশ কোথাও কোন মানুষের লাশ সতেজ পাওয়া যেতে পারে কিন্তু সেই লাশটা কি জীবিত হয় কিন্তু ওরা মনে করে জীবিত একটা লাশ থাকতে পারে আল্লাহর রহমতেও যেমন নবীদের উপর আল্লাহ রহমত আল্লাম লাঠির উপর দাঁড়িয়ে আছেন তো আছেন মারা গেছেন লাঠিটা উড়ি পোকা খেলো তারপরে সেখান থেকে পড়লেন শরীর কি পচে ছিল নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের সম্পর্কে কথা বলা হয়েছে যে তার শরীর মোবারক কিসে খাবে না মাটিতে ভক্ষণ করবে না, করবেন আর মনে রাখবেন সুরক্ষিত থাকতে পারে যেমন লাশ তো লাশ পাওয়া চিন্তার বিষয় আছে যেটা আল্লাহ আজাবের কারণেই সুরক্ষিত আছে না আল্লাহর রহমতের কারণে আছে আর তৃতীয় কথা আজকাল দুনিয়াতে ডাক্তারেরাও মানুষের শরীরকে রেখে দিচ্ছে বছর বছর ধরে এমন কেমিক্যাল দিয়ে রাখছে যে মানুষের শরীরটা ওরকমই সতেজ থাকছে সৌদি আরবে মারা গেছে বছর পরে দেশে পাঠিয়ে দিয়েছে জাদুঘরে এরকম কত লাশ দেখবেন মিশরে করা সেই ফেরাউনের লাশগুলোকে এখনো রাখা হচ্ছে তাহলে কোন লাশ তাজা থাকা কবরের ভিতর হতে পারে যে সেখানকার জৈবিক রসায়নিক এবং আবহাওয়া বাঁচার সে মাটির বিশেষ বিশেষ কারণে সেই লাশটা পচেনি কিন্তু তার মানে এটা নয় যে সে মারা যায়নি কোন ডাক্তার কোন লাশকে বললো এরকম লাশ পাওয়া গেলে সে নোড়াচড়া করলো এরকম কি হয় যাই হোক ভাই এরকম কিছু সংশয় দিয়ে মানুষের মাঝে প্রচার করার চেষ্টা করা হয় যে ওলিরা কোবরে জীবিত আছেন তারা মারা যায়নি মারা যাননি আর যখন মারা যাননি তখন সব কিছু ক্ষমতা তাদের মধ্যে আছে আজকের আলোচনার সারাংশ হলো এই যে পৃথিবীর সকল মানুষের মরণ আছে যে মানুষের জীবন আছে তার কি আছে মরণ আছে শুধু মানুষ না মানুষ ছাড়া পৃথিবীতে যত কিছুর আত্মা আছে জীবন আছে সকলের এই মরণ আছে আল্লাহ রাবুল আলমিন বলছেন কুল্ল ন প্রত্যেক নক্সকে মৃত্যুর মজা চাকতেই হবে পৃথিবীর আয়সা রাজি আল্লাহ আনহা তার প্রিয়তমা স্ত্রী বলছেন মা তার রসুল্লাহ সাল্লাম বাইনা আবুবক আল্লাহ রসুলের দোষ এবং উম্মতের শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ খলিফা তিনিও বলছেন যে উপাসনা করতে জেনে রাখো যে মুহম্মদ অবশ্যই মারা গেছে কিন্তু তোমরা যারা আল্লাহর ইবাদত করো আল্লাহর উপাসনা করো তো জেনে রাখো ইন্ন আল্লাহ চিরঞ্জীব তার কখনো মরণ নেই তাই পৃথিবীর সকল মানুষ মারা যে যার যেমন আল্লাহ বয়স দিবেন সে অনুপাতে সে মারা যাবে মারা আমি রসুল সাল্লামও মারা গেছেন আর ওলিরাও মারা গেছেন মৃত্যুর পর আর কোন ক্ষমতা তার নেই কিন্তু মৃত্যুর পরেও ক্ষমতা থাকে এই পীর সমাজের বিশ্বাস এই মাজারিদের বিশ্বাস আগামীতে ইনশাল এটা প্রমাণ করব এবং আলোচনা করব যে মৃত্যুর পর কোনই ক্ষমতা তাদের থাকে না জ্ঞান তাদের থাকে না যে পৃথিবীতে কি ঘটছে তাই এই আলোচনা ইনশাল্লাহ আগামীতে করা হবে আজকের আলোচনার সারাংশ হল এই যে সমস্ত নবীগণ মারা গেছেন তার সাথে সাথে ওলি উলিয়া সবাই মারা গেছেন তাদের মৃত্যুতে কোনো সন্দেহ নেই কিন্তু যারা এর উল্টা বলছে বিপরীত বলছে এরা কোরআন এবং সুনতের বিপরীত অবস্থান নিয়েছে এমনকি একটা স্বভাব নেচারেরও বিপরীত অবস্থান নিয়েছে আর পৃথিবীর সায়েন্স বিজ্ঞান দর্শনেরও বিপরীত স্থান নিয়েছে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সহি কেতাব এবং সুনত বুঝার এবং অনুসরণ করার তৌফিক দান করেন আমিন ওয়ামা আলাইনবালাক আসালামাইকুমুল্লাহ